রমাদান উপলক্ষ্যে বিশেষ লেকচার সিরিজ সিরিজটি মালিক ইবেন দিনার রাহিমাহুল্লাহ ও মুজাহিদ রহিমাহুল্লার সূত্রে নিচের উক্তি বর্ণনা করেছেন তবে মালিক ইবেন দিনার রাহিমাহুল্লাহ এবং মুজাহিদ রহিমাহুল্লাহ ছাড়াও অনেকেই এই উক্তি উল্লেখ করেছেন আর সামান্য পরিবর্তিত রূপে হাসান আল বসরি রহিমাহুল্লাহ আবিবাকর আল মুজায়নি রহিমাহুল্লা সহ সালাত্তের অনেকেই এই উক্তিটি করেছেন উক্তিটি হল আমরা যেই দিনগুলো অতিক্রম করছি তার মধ্যে এমন কোন দিন নেই যা বলে না হে আদম সন্তান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 এবিন কওয়িমাহুল্লাহ যে ব্যাপারে সচ্চার হয়েছিল তার মধ্যে একটি ব্যাপার ছিল টেলিভিশন নিয়ে সত্তর এবং আশির দশকে সৌদি টেলিভিশন ছিল একটি নোংরা বস্তু এটি হারামাইনের ভূমিকে দূষিত করছিল উনিশশো সালে আমরা যখন মদিনায় ছিলাম তখনকার একটি ঘটনা আমার বেশ স্পষ্ট মনে পড়ে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো সেদিনও আমরা হাম থেকে বের হচ্ছিলাম সে সময় গেটের ঠিক বাইরেই ছিল বাজার এখনকার মতো ছিল না আমরা দোকানের সামনে দিয়ে হাঁটছিলাম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 আশুর আল হুরুমের চার মাসের দিকে তাকালে দেখা যায় আল্লাহ বলেছেন লা নিশ্চয় আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধারে মাস গণনায় ১২টি। এর মধ্যে বিশেষভাবে চারটি মাস হচ্ছে সম্মানিত এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম অতএব তোমরা এই মাসগুলোতে ধর্মের বিরুদ্ধাচারণ করে নিজেদের ক্ষতি সাধন করো না সুরা আত্মাবাস আয়াস ছত্রিশ এগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে আছে আশাহরুল হারাম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 হাসান আল বাস্তি রাহিমাহুল্লা বলেছেন যদি তোমার সাথে তার মুখে মারো এবং তার কাছ থেকে রমাদান মাসে নিজের চাইতে উত্তম ব্যক্তিদের সাথে মেলামেশা করুন কাউকে বলা প্রয়োজন নেই যে আপনি তার সাথে প্রতিযোগিতা করছেন বরং আপনি নিচে নিজেই একে প্রতিযোগিতা হিসেবে গ্রহণ করুন সুরা মুতা বলেছেন এই আখিরাতের ব্যাপারে প্রতিযোগীদের প্রতিযোগিতা করতে দাও আয়াত ২৬। আল্লাহর কসম এটা আল্লাহর নিকট দৌড়ে এগিয়ে যাওয়ার মতো ওহায় বিবেন আলওয়াজ বলেন তুমি যদি এই দৌড়ে প্রথমে আল্লাহর নিকট পৌঁছাতে পারো তাহলে প্রথম হও শামসদ দিন মুহাম্মদ ইবিন উসাইমিন আতুর কিস্তানি বলেছেন যখনই আমি কাউকে কোনো ইবাদত করতে শুনেছি আমিও হয় তার মতো ইবাদত করেছি অথবা তার থেকে বেশি ইবাদত করেছি কাছে হজরত উমর রাজিউল্লাহ আনহুর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল তারা জানতে চেয়েছিলেন ইসলামের এই মহান খলিফার জীবন কেমন ছিল তিনি উত্তর দিয়েছিলেন তার ব্যক্তিগত জীবন ছিল শুধু অজু আর সালাতের সমষ্টি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 রসুল্লা সাল্লাম বলেছেন ভালো কাজে সব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত তবে সিয়াম ব্যতীত অর্থাৎ করেন আল্লাহর ইবাদাতে যেসব ব্যাপার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার প্রত্যেকটির জন্যই ইসলামের সমাধান আছে ইবাদতের জন্য প্রথমে নিজেকে প্রস্তুত করে নিতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে যাতে এক ঘেইমি দূর হয়ে যায়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 ব্যাপারটা এমন যে আপনি মহামূল্যবান কিছুর জন্য সঞ্চয় করছেন অর্থাৎ আখিরাতের জন্য দুনিয়াতেই সঞ্চয় করছেন মহান আল্লাহ বলেন বলেন্লাহর উদাহরণই কোন কিছু কেনার প্রয়োজন হলে আমরা দোকানে যাই অনেক সময় দোকানে বিশেষ কিছু অফার থাকে যেমন একটা কিনলে আরেকটা ফ্রি রমাদানও আমাদের জন্য তেমনি একটা সুবর্ণ সুযোগ এই মাসে একগুণ ইবাদত করলে সেটা বিনিময় কতগুণ হবে একমাত্র আল্লাহ তাই জানেন আর আল্লাহ উদাহরণ তো সর্বোত্তম পবিত্র পুরাণে আল্লাহ বলেছেন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 এই উত্তম জীবন আর খুশিত দুনিয়া জীবনের জন্য তবে এখানেই শেষ নয় আল্লাহ তা আল্লাহ আরও বলেন এবং আমরা তাদেরকে অবশ্যই তাদের কৃতকর্মের চেয়ে উত্তম বদলা দিব এখানে আখিরাত এবং জান্নাতের জীবনকে বোঝানো হয়েছে তাই একমাত্র আল্লাহ সন্তুষ্টকেই জীবনের উদ্দেশ্য বানাতে হবে নিজের সকল কাজ একমাত্র আল্লাহর আদেশ হিসেব অনুযায়ী পরিচালনা করতে হবে তাহলেই আখিরাত এবং দুনিয়া উভয় ক্ষেত্রেই আমাদের জন্য উত্তম ফয়সালা হবে আল্লাহ আমাদেরকে এমন এক সুবর্ণ সুযোগ বা অফার দিচ্ছেন যেই অফার গ্রহণ করলে আমরা আখিরাতে চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাব www.facebook.com dotfacebook dot slash rangedrops media also of youtube channel www.youtube.com dotyout dot com org two